একটা বিশ্ববিদ্যালয় এখানে আপনি অনেক কিছু শিখতে পারবেন অবশ্যই রমাদানের সবচেয়ে জরুরি শিক্ষাটি হল ইবাদাত এবং আধ্যাত্মিকতা তবে এটা ছাড়াও রমাদান থেকে অনেক কিছু শেখার আছে যেমন बड़ करते धर्य धरा मुसलिम भाई बन डांस देखा उम्मार कथा भाबाजे उम्मार एक मन करा लज्जा बनय आल्लार भय तबा आंतरिकता इत्यादि प्रत्येक विषय नहीं विस्तारित आलोचना कर सूझ आज एक्टिव आलोचना करते जाते जाके बलाजा इसलम हल मर्जदार धर्म মাথা উঁচু করে চলার ধর্ম অধ্যবসায় সিরিয়াসনেস আর কঠোর পরিশ্রমের ধর্ম আর রমাদান মাস হল মহিমা ও গৌরবের মাস এই মাস আপনাকে বিভিন্নভাবে মর্যাদার কথা শেখায় একজন ব্যক্তি যে রোজা রাখছে সে বিভিন্ন দিক দিয়ে সম্মান অর্জন করছে কেউ কেউ হয়তো বলতে পারেন আরে আপনি কি বলছেন রমাদানের সাথে ইজ্জত বা সম্মানের কি সম্পর্ক থাকতে পারে ব্যাপারটা আসলে এরকম যখন একজন খাবার পানি এবং নিজের কামনা বাসনা পূরণ করা থেকে বিরত থাকে আর হারাম কাজগুলো ছেড়ে দেয় তখন সে নিজেকে দুনিয়ার জাগতিক বিষয়গুলোর অনেক ওপরে নিয়ে যায় নিচু ও জঘন্য কাজগুলো ছেড়ে দেওয়ার মাধ্যমে এবং নানা রকম অনর্থক ও অপ্রয়োজনীয় বিষয় ত্যাগ করার মাধ্যমে সে নিজেকে অনেক উঁচুতে নিয়ে যায় আর এসব করার মধ্য দিয়ে সে সমাজের ভ্রান্ত আচার আচরণ বদভ্যাস এবং আকাঙ্ক্ষা থেকে নিজেকে মুক্ত করে ফেলে আর এটাই হল নিজের জন্য বা মানুষ যখন তার নিজের নফস বা প্রবৃত্তির উপর বিজয় হতে পারে তখনই সে নিজের উপর করল কারণ তখন আর কোনো কিছুই তার সামনে এসে দাঁড়াতে পারবে না আল্লাহবাদে আর কোনো কিছুর সামনেই তাকে মাথা নথ করতে হবে না যখন কেউ বিতর্কিত বিষয় থেকে অন্যদের সাথে ঝগড়া বিবাদ থেকে ও রাগ করা থেকে এবং অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকে তখন সে নিজের জন্য আরো একটি বিশেষ পর্যায়ে ইজ্জত আর সম্মান অর্জন করে অর্থাৎ যখন তোমাদের মধ্যে কেউ রোজা রাখে তার উচিত নয় খারাপ ভাষা ব্যবহার করা কিংবা গলা সর উঁচু করা এভাবে অন্যের সাথে আপনি কি আচরণ করবেন সেটাও আপনার সম্মান আর ইজ্জত বৃদ্ধি করে রমাদানের ইউনিতে একজন মুমিন বান্দা ইজ্জত অর্জন করে তার করার মাধ্যমে হারাম কাজগুলো ছেড়ে দেওয়ার মাধ্যমে এটাই হল বান্দার অর্জনের গোপন সূত্র আপনার ইমান যত বাড়বে আর আপনি আর রহমানের যত কাছাকাছি হবেন সেটাই হলো ইজ্জত রমাদান মাসে মোমিনরা যখন দান্কা করে তখন তার ইজ্জত বৃদ্ধি পায় প্রশ্ন আসতে পারে দান করার সাথে ইজ্জতের কি সম্পর্ক সত্যি বলতে দান করার সাথে ইজ্জতের গভীর সম্পর্ক আছে যখন আপনি কিছু দান করছেন তা গরিব ও অসহায়দেরকে মানুষের কাছে হাত পাতা থেকে বাঁচিয়ে দেয় মানুষের কাছে ছোট হওয়া থেকে বাঁচিয়ে দেয় আপনার দান তাদেরকে মানুষের কাছ থেকে চেয়ে নেওয়ার পরিবর্তে মানুষের কাছে নিচু হওয়ার পরিবর্তে তাদেরকে ইজ্জত সহকারে বেঁচে থাকতে সাহায্য করে মানুষের কাছ থেকে চেয়ে নেওয়ার মধ্যে কোন ইজ্জত নেই ইসলাম চায় জীবনের প্রত্যেকটি পর্যায়ে আপনি ইজ্জত সম্মান আর মর্যাদার সাথে থাকুন আর তাই ইসলাম বলে যে হাত দিয়ে মানুষ দান নেয় তার চেয়ে বরং যে হাত দিয়ে মানুষ দান সেই হাত বেশি উত্তম। এরকম আরো বহু উদাহরণ দেয়া যাবে দান করার মতো এই ইজ্জত আর মর্যাদার কাজটা করার জন্য সে মানুষের ভালোবাসা আর সম্মানের পাত্রে পরিণত হয় অবশ্য দান করার ক্ষেত্রেও কেউ কেউ যদি আল্লাহর সন্তুষ্টির কথা না ভেবে শুধুমাত্র মানুষের কাছে সম্মান বা ভালোবাসা পাওয়াকেই তার লক্ষ্য বানিয়ে রাখে তখন এই দান বান্দার আর কোনো কাজে লাগে না রসুল ইবনে আব্বাস রহুকে বলেছিলেন যদি কিছু চাও তো আল্লাহর কাছে চাও যদি তোমার সাহায্যের দরকার হয় তাহলে আল্লাহর কাছে সাহায্য চাও কেন কারণ এটাই হল ইচ্ছা সহিয়াল বুখারিতে আছে জুবাইর ইবনাল আউাম রাজিয়াল্লা আনহু বলেন রসুল্ল সাল্লাই বলেছেন অন্যের কাছে সাহায্য চাওয়ার চাইতে বরং এটা বেশি ভালো যে একজন একটা দড়ি নিয়ে কাঠ কাটতে যাবে আর কাঠ কেটে সেগুলো নিজের কাঁধে বয়ে নিয়ে আসবে যাই করুন না কেন অন্যের কাছে সাহায্য চাইবেন না এটাই হল এইসা সাহি মুসলিমে আছে কিছু লোক আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের কাছে বায়াত বা আনুগত্যের শপথ করতে এলো তারা তাকে ইসলাম পালন করা ইসলামের পাঁচটি স্তম্ভ মেনে চলা এবং রাসুলের আনুগত্য করার বায়াত দিল আর এরপর রাসুল সাল্লু আলাই তাদেরকে বললেন মানুষের কাছ থেকে কিছু চাইবে না কেন যেন এই মুসলিম উম্মাহ ইজত সহকারে চলতে শেখে মাথা উঁচু করে চলতে শেখে এক লোক ছিল সে সব সময় মন্ত্রী মিনিস্টারদের কাছে যেত আর এটা সেটা চাইত ওয়াহাব ইবেন মুনাবি তাকে বলেছিলেন আরে হতভাগা যে লোক তোমার মুখের উপর বানা করে দিচ্ছে তোমার সাথে এমন জঘন্য আচরণ করছে নিজে সম্পদ থেকে তোমাকে ফুটা করেও দিচ্ছে না তার কাছেই তুমি ফিরে কাছে আর যে মহান রব দিনে রাতে সব সময় তোমার জন্য তার দরজা খুলেই রেখেছেন যিনি তোমাকে প্রতি নিয়ত সম্পদ থেকে দিয়েই যাচ্ছেন যিনি বলেছেন তোমার কিছু দরকার হলে তার কাছে চাও তার কাছেই কিনা তুমি চাচ্ছ না তাউস একবার আতাকে বলেছিলেন যে তোমার মুখের উপর তোমাকে মানা করে দেয় যার কাছে সাহায্য চাইতে হলে আগে তার সেক্রেটারি কাছে যাওয়া লাগে বা কোনো ভায়া মিডিয়া হয়ে যেতে হয় তার কাছে কখনো কিছু চাইবে না তার কাছে যাও যার দরজা কেয়ামত দিবস পর্যন্ত সব সময় খোলা থাকে যিনি তোমাকে আদেশ করেছেন তার কাছে চাইতে এবং যিনি ওয়াদা করেছেন যে তোমাকে কখনোই ফিরিয়ে দেবে না আবু হাজিন ছিলেন একজন বিজ্ঞ তাকে একবার প্রশ্ন করা হয়েছিল কি আছে আপনার সম্পদ হিসেবে কত টাকা আছে আপনার তিনি বলেছিলেন আমার আল্লাহর উপর ভরসা আছে এটাই আমার সম্পদ মানুষের কাছে আমার কিছুই চাওয়ার নেই তার সময়কার নেতা তাকে চিঠি লিখে বললেন আপনার যত টাকা পয়সা লাগে আমাকে লিখবেন আমি আপনার কাছে টাকা পাঠিয়ে দেব তিনি উত্তরে বলেছিলেন আমি একজনের কাছে চাই যিনি আমাকে সব কিছু দিয়েছেন আর তিনি আমাকে যা দিয়েছেন আমি সেটা নিয়ে সন্তুষ্ট আর যা কিছু দেননি সে ব্যাপারেও আমি সন্তুষ্ট আল্লাহ আমাকে যা কিছু দিয়েছেন সেটাই আমার জন্য যথেষ্ট আপনার কাছ থেকে আমার কোনো কিছু দরকার নেই এই মাস হলো ইজ্জতের মাস মাথা উঁচু করে চলতে শেখার মাস আসুন আমরা সবাই এই ইজ্জতকে অনুভব করার চেষ্টা করি কি সে ইজত আছে সেটা বোঝার চেষ্টা করি এবং ইজ্জত অর্জনের চেষ্টা করি আসুন আমরা নিজেরা মাথা উঁচু করে ইজ্জতের সাথে চলতে শিখি আর উম্মার মাঝেও এই ইজ্জতের বোধকে পুনরুজ্জীবিত করি শুধু নিজের ব্যক্তিগত জীবনেই নয় বড় উম্মার মধ্যেও মর্যাদা থাকা প্রয়োজন আল্লাহ তালা এই উম্মাহকে সম্মানিত করেছেন রমাদান মাসেই আল্লাহ এই উম্মাহকে ইজ্জাত দিয়েছিলেন বদরের যুদ্ধে এটা ছিল ইজ্জতের যুদ্ধ রমাদানের মাস হলো এমন এক মাস যে মাসে সব বিজয়ের সবচেয়ে বড় বিজয় এসেছিল মক্কা বিজয় হয়েছিল এই রমাদান মাসে মুবিনা নিশ্চয়ই আমরা আপনাকে দিয়েছি সুস্পষ্ট বিজয় সুরা আল আয়াত ফমাদান মাসে বদরের যুদ্ধে মুসলিমরা বিজয় লাভ করে হিজরি পঞ্চম বছরের এই রমাদান মাসে আল্লাহ রসুল সাল্লা আলিয়া খন্দকের যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করেন স্পেনের বিজয় তাত তার পরাজয় সহ আরো অনেক ঐতিহাসিক ঘটনা রমাদান মাসে ঘটেছে যা এই উম্মার জন্য ইজ্জা বয়ে এনেছে ইজ্জা অর্থাৎ ইজ্জত আর মর্যাদার কথা কোরআনে অনেকবার এসেছে কেউ সম্মান ক্ষমতা গৌরব চাইলে জেনে রাখুক সমস্ত সম্মান ক্ষমতা গৌরব আল্লাহর এবং কেউ শুধুমাত্র আল্লাহকে সম্মান এবং ইবাদতের মাধ্যমেই সম্মান পেতে পারে। ফাতির মাধ্যমে আনহু যখন বাইতুল মিসে চাবি আনার জন্য যান সেই ঘটনাটি কি জানেন তিনি তার সাথে একজন ভৃত্তকে নিয়ে মদিনা থেকে জেরুসালামের পথে রওনা দেন ওমর রাদি আল্লাহ আনহু এর খিলাফতের সময়কালে ইহুদি কিংবা খ্রিস্টান সময় ছিল সেটা এই বিংশ শতাব্দীর মানুষ চিন্তাও করতে পারে না উমর রদ আনহু ভেড়াদের পর্যন্ত পথ করে দিতেন যেন তারা হোচট না খায় যাই হোক উমর রনহু মদিনা থেকে জেরুসালামের পথে উটে চড়ে যাচ্ছিলেন সাথে ছিল তার ভৃত্ত উমর রাদু আর তার সেবক পালা করে উঠের পিঠে চড়ছিল একবার উমার রিল্লাতেন আরেকবার তার সেবক আরেকবার দুজনের কেউই উটে চড়েন না যেন উঠ্টা কিছুক্ষণের জন্য বিশ্রাম পায় হ্যাঁ এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য কি একটা উটো বিশ্রাম নৃত এভাবে প্রত্যেকে সমান ইনসাফ পায় আল্লাহ সুবাহনতলা আমাদের বৃষ্টি হচ্ছিল ইমাবিন রাহিমাহুল্লাহ ঘটনাটির খুব খটিনাটি বর্ণনা করেছেন আসুন আমরা দৃশ্যটি কল্পনা করি ওমর রাদিয়াল আনহু একটা উটের লাগাম টেনে আনছে উটের পিছিয়ে বসা তার ভৃত্য বৃষ্টিতে চারিদিক কর্দমাক্ত হয়ে আছে ওমর রাজিয়ালহু তার জুতা জোড়া কাঁধ ঝুলিয়ে রেখেছেন প্রখর সূর্যের তাপে ওমর রাজিউল্লাহ আনহুর টাক মাথায় এসে পড়েছে অর্থাৎ তার মাথার উপর কিছুই ছিল না দৃশ্যটি কল্পনা করুন ওমর আদিয়াল আনহুর মাথায় বা পায়ে কিছুই পড়েননি তার পোশাকের এক পাশ ছিল পুরোই ছেঁড়া এবং অন্য পাশটাও অনেকটা জোড়াতালি দেয়া আবুবাইদা রাজিয়াল আনহু খলিফার দিকে এগিয়ে গেলেন ওমর রাজিউল্লাহ আনহুকে এক পাশে নিয়ে বললেন আমিরুল আপনি রোমানদের সর্দার বিষব এবং পুরোহিতদের সাথে দেখা করতে যাচ্ছেন তারা আপনার কাছে আজ চাবি সমর্পণ করবে অর্থাৎ আজ তো একটা ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে আপনার জামাটা পাল্টে নিলে কেমন হয় উমার রাজিল্লাহ আনহু আক্ষেপ প্রকাশ করে বললেন আপনি ছাড়া যদি অন্য কেউ আমাকে এ কথা বলত তাহলে আমি তাকে মোহাম্মদ সাল্লু আলাইস্লামের উম্মতের জন্য দৃষ্টান্ত করে রাখতাম আসলে উমার রাজুল্লাহ আনহু বলছিলেন যে আবুবাইদা রাজু আপনি তো যেন তেন কেউ নন আপনি মুসলিমদের ভূমি কত বেশি সম্প্রসারিত করেছেন আপনি এই উম্মার একজন অন্যতম সেরা সেনাপতি আর আপনি কিনা একথা বলছেন আপনি বাদে অন্য কেউ যদি আজকে এই কথা মুখ দিয়ে বের করত তাহলে আমি তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতাম যেন এখান থেকে উম্মার অন্যরা শিক্ষা নিতে পারে আর তারপরেই উমার রাজ্লা আনহু তার কাল জয়ী উক্তিটি দিলেন ওমার বললেন আমরা সেই জাতি যাদের আল্লাহ ইসলাম দিয়ে সম্মানিত করেছেন যদি আমরা ইসলাম ছাড়া অন্য কোনো উপা সম্মান খুঁজি তাহলে আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে অপমানিত করবেন এই ঘটনার এই উক্তি এবং শেষের অংশটুকু ইবনাল মোবারক আজহুদ গ্রন্থে ইবনাল আবি সাইবা হান্ন আল হাকিম আল মুস্তাদরা গ্রন্থে আবু নাইমের আল হুনায়া এবং আল বিদায় নিহায়ার চতুর্থ ভলিউমে উল্লেখ করা আছে তবে কিছু গণনায় ঘটনার প্রথম অংশের বিবরণে কিছুটা পার্থক্য আছে ওমর রাজ আনহু উম্মার ব্যাপারে একেবারে সহজ একটি সমাধান দিয়ে গেছেন কিভাবে ইজ্জা পেতে হবে তার একটা সূত্র শিখিয়ে দিয়েছেন জামা বদলে নেয়ার মতো একটা ছোট্ট একটা উপদেশও উমার রাজ আনহুকে হতাশ করে তুলেছিল কারণ ব্যাপারটা তার কাছে এমন যে তিনি ইসলাম ব্যতীত অন্য কিছুতে সম্মান খুঁজছেন আর এরকম একটা কথা বলার জন্য তিনি চাবুক দিয়ে একজন অন্যতম সেরা সেনাপতিকে শাস্তি দিতে চাচ্ছিলেন এক শায়েক বলেন তার বাবা ওমর রাদিল্লাহ আনহুর ঘটনাটা মুখস্থ করান যখন তার বয়স পাঁচ বছরেরও কম ছিল আপনার সন্তানদেরকে এই ধরনের ঘটনাগুলো শেখান যেন তাদের অন্তরে ইজ্জার পথটা গেথে যায় যেন তারা ইসলাম নিয়ে মাথা উঁচু করে চলতে শেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে ভাবি ওমর রদিল্লাহ আনহু যদি আজ বেঁচে থাকতেন তাহলে আজকের আলেমদের না জানি কি শাস্তি দিতেন এইসব আলেমরা তো নতুন জামা কাপড় দিয়ে না পরং সম্পূর্ণ ভিন্ন মূল্যবোধ ও ধ্যান ধারণার মাঝে সম্মান খুঁজে পেড়াচ্ছে শত্রুদের থেকে সম্মান খুঁজে ফিরছে কেউ সম্মান ক্ষমতা গৌরব চাইলে জেনে রাখুক সমস্ত সম্মান ক্ষমতা গৌরব আল্লাহর জন্য ফাতির আয়াত দশ আপনি যদি সম্মান ক্ষমতা এবং গৌরব চান তাহলে জেনে রাখুন এটা একমাত্র আল্লাহর আল্লাহ থেকে আসবে সবকিছু সবকিছু আল্লাহ থেকে আসেন ইসলামের শিক্ষা ইসলামের আদেশ নিষেধ নিয়ে আপনি গর্বিত হন এর মানে আপনি অহংকারী তা কিন্তু না ইসলামের শিক্ষা নিয়ে বা কোনো নিয়মকানুন নিয়ে কখনো লজ্জিত হবেন না মানুষ আপনাকে নিয়ে হাসুক সমালোচনা করুক আপনাকে নিয়ে যা খুশি বলুক আপনি পাত্তা দিবেন না আর এটাই হলো ইজ্জা আল মাহদি নামে এক বিখ্যাত আলমের ঘটনা একদিন তিনি মসজিদে বসে আছেন এমন সময়ে মসজিদে খলিফার আগমন ঘটল মসজিদের সবাই দৌড়ে খলিফার দিকে ছুটে গেল কিন্তু আল মাহদিদ বসে বসে আগে যা করছিলেন তাই করতে থাকলেন অন্যরা তাকে বলল তুমি কি উঠে গিয়ে খলিফার সাথে দেখা করবে না তিনি খলিফার সামনেই বললেন মানুষ শুধু বিশ্বজগতের রবের সামনে দাঁড়ায় এমন কিন্তু না যে মানুষ তাকে সালাম দিচ্ছিল বা তার সাথে কোলাকলি করতে যাচ্ছিল মানুষ শুধু তাকে দেখার জন্য তাকে তোষামত করার জন্য তার আশেপাশে গিয়ে জড় হচ্ছিল আলেমের কথা শুনে খলিফার গার্ড তাকে ধরতে যাচ্ছিল কিন্তু খলিফা বললেন থামো ওনার গায়ে হাত লাগাবে না আল্লাহর কসম তার কথাটা শুনে শরীরের লোম খারাপ হয়ে যায় এই শায়েখের ইজ্জা ছিল আর খলিফার ছিল আল্লাহর ভয় যারা ক্ষমতা টাকা পয়সা এবং অন্যান্য উদ্দেশ্যে নেতাদের তোষামত করে ক্ষমতাবানদের পা চাটে তারা এভাবে নিজেদেরকে নিচে নামিয়ে ফেলে সত্যি বলতে তাদের মধ্যে ইজ্সার অভাব আছে মালিক ইবেন আনাস ছিলেন তার সময়ের একজন ইমাম এবং হারুনা রশিদ ছিলেন তখনকার নেতা হারুনা রশিদ মালিক ইবেন আনাসকে দেখে বললেন আপনি আমাকে আর আমার বাচ্চাদেরকে পড়ান আজ মালিকের মতো কোনো ইমামও নেই এবং হারুনার রশিদের মতো কোনো নেতাও নেই যে কোনো আলেমী এই সুযোগের স্বপ্ন দেখত একটু খোঁজ করলেই জানতে পারবেন হারুনুর রশিদ জ্ঞান অর্জন এবং কবিতার পিছে কত বেশি অর্থ ব্যয় করত যাই হোক ইমাম মালিককে হারুন রশিদ পড়ানোর প্রস্তাব দিলে তিনি জবাব দিলেন তোমাকে জ্ঞান আহরণ করতে হবে জ্ঞান তোমার কাছে হেঁটে আসবে না হারুন রশিদ যখন ইমাম মালিকের বাড়িতে গেলেন ইমাম মালিকের ঘরে ঢুকে দেয়ালে হেলান দিয়ে আরাম করে বসলেন ইমাম মালিক বললেন তোমার গুরুজনকে সম্মান করো আমি তোমার গুরু আমাকে সম্মান করো আর সোজা হয়ে বস হারুন রশিদ তার কথা মেনে নিলেন এবং তাকে সম্মান প্রদর্শন করলেন তারপর হারুন তাকে সেই কথাটি বললেন তিনি বললেন অন্যরা কত জ্ঞান নিয়ে এসেও আমাদের কাছে নত হয়েছিল কিন্তু আমরা তাতে লাভবান হইনি আমরা লাভবান হয়েছি আপনার জ্ঞানের কাছে বিনম্র হয়ে আলা ওসালদুলিল্লাহ